السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذل تبذيرا سوبريو. দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই পৃথিবীতে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে মানুষে মানুষে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ রব আলমিন প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম মানুষকে সুন্দর চমৎকার ও পূর্ণাঙ্গ একটি দিক নির্দেশনা প্রদান করেছে ইসলামের মহাগ্রন্থ আলকর আনুল করিম এবং আলকুরআ ধারক আলকরআনের বাহ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তাঁর আদর্শের মাধ্যমে একদিকে কিতাবুল্লাহ তথা কোরআন অপরদিকে রসুলুল্লাহর সুন্না কোরআন এবং সুন্না আমাদের সম্মুখে শান্তির সমাজ গঠন করার জন্যে मानुसे मानुषे सम्प्रीति सौहार्द्य प्रतिष्ठार सुंदर एक रूपरेखा प्रदान करुष जे सामाजिक जीव समाजब्ध मानुष के जीवन जापन करते हैं समाज के एड़िए मानूष जीवन जापन करते कि समाजे मानुष जो थे चाय मानुष के शुद्ध निजे কথা চিন্তা করলেই মানুষ কিন্তু সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে না প্রতিটি মানুষকেই একদিকে যেমন নিজের শান্তি নিজের স্বার্থের কথা চিন্তা করতে হবে ঠিক তেমনিভাবে মানুষের শান্তি মানুষের সুখ মানুষের স্বার্থ অন্য মানুষের সাথেও সম্পৃক্ত কাজেই সে অপর মানুষটির সুখ এবং শান্তির সাথে তার আচার এবং আচরণের সাথে তার স্বার্থের সাথে আমার স্বার্থ জড়িয়ে আছে কাজী যতক্ষণ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ সুন্দর না হবে ভালো না হবে এবং মানুষ যতক্ষণ পর্যন্ত সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়াসী না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি শান্তির সমাজ প্রত্যাশা করা যেতে পারে না মানুষকে শুরু করতে হবে निजे व्यक्ति व्यक्ति निजे के परिशु कर तब शुद्ध व्यक्तर परशुदि एवं निजे चिंत मानुष के शांति दीते मानुष के सफल जीवन उपहार दीते बर निजे जेमन निजे के लिए चिंता करते समाज आठ दस जन के लिए चिंता करते हैं यहलम मानुषर परस्पर सम्पर्कगुलो के গুরুত্ব আরোপ করেছে এবং ইসলামী সমাজ ব্যবস্থায় শান্তির সমাজ গঠনের জন্যে মানুষের পরস্পর পাঁচ রকম সম্পর্ককে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছে এবং এই পাঁচটি সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে ইসলাম মুসলিমকে নির্দেশনা প্রদান করেছে সেই পাঁচটি সম্পর্ক ছিল আলিয়াকাতুল আরহাম তথা আত্মীয়তার সম্পর্ক আলাকাতুল জিওয়ার প্রতিবেশীর সম্পর্ক আলাকাতু সদাক বন্ধুত্বের সম্পর্ক আলা আলাকাতু বেআল মুসলিমিন মুসলমান হিসাবে অপর মুসলমানের সঙ্গে মুসলিম হিসেবে অপর মুসলিমের সঙ্গে সম্পর্ক এবং সর্বশেষ হলো আল্লা আলা কাতু বেগৈরুল মুসলিমিন অমুসলিমদের সঙ্গে মুসলিমের সম্পর্ক প্রতিটি সম্পর্ককে যদি আমরা যথাযথভাবে পরিচালনা করতে পারি সম্পর্কের নীতিগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি এবং আমরা যদি ঠিক সেভাবেই আমি এবং আমার সম্পৃক্ত অন্য মানুষগুলোকে যদি যথাযথভাবে আমি পরিচালনা করতে পারি তাহলেই একটি সুন্দর সমাজ গঠিত হওয়া সম্ভব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব আলা কাত আর হাম তথা আত্মীয়তার সম্পর্ক নিয়ে আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটিকে আমরা অনেক সময় গুরুত্ব দিতে চাই না আমরা অনেক সময় আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব বেমালুম ভুলে যাই এবং আত্মীয়তার সম্পর্ককে আমরা ছোট ছোট কারণে খুব সামান্য সামান্য বিষয় আত্মীয়তার সম্পর্ককে আমরা নষ্ট করে দেই আত্মীয়তার সম্পর্ককে আমরা এড়িয়ে চলি এবং আত্মীয়তার সম্পর্কের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে রাখি দূরে সরিয়ে রাখি ইসলামে এর কোনো অবকাশ নেই ইসলাম ইসলামের মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের নবী মানবতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আত্মীয়তার সম্পর্ককে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন যেটাকে বাদ দিয়ে ইসলামী জীবন হতে পারে না ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না আত্মীয়তাকে এটাকে একটা হক এবং অধিকার বলে আল্লাহর কোরআন সবস্থ করেছে সুরাবানী ইসরাহলের মধ্যে আল্লাপা আকরবুল আলমিন তার প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়সালামকে উদ্দেশ্য করে নির্দেশনা প্রদান করেছেন ও আত্মী জল কুর বা আপনি আত্মীয়কে তার অধিকার পূরণ করে দিন আত্মীয়ের অধিকার রয়েছে আমার উপর কাজেই এটা শুধুমাত্র একটি ঐচ্ছিক ব্যাপার নয় যে আমি করলে ভালো না করলে মন্দ নেই অথবা এটা কোনো নিজের ইচ্ছাধীন বিষয় নয় বরং এটা একটি কম্পালসারি ব্যাপার যে অবশ্যই তোমাকে আত্মীয়তার অধিকার আদায় করতে হবে আত্মীয়তাকে মেনটেন করতে হবে এবং আত্মীয়তার সম্পর্ককে তোমার রক্ষা করতেই হবে আত্মীয়তার সম্পর্ককে যদি রক্ষা করা হয় তাহলে ইসলাম এবং আল্লাহর পক্ষ থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্যে অনেক পুরস্কারের ঘোষণা করা হয়েছে সে সকল পুরস্কার ইহকালীন সেটা পরকালীন পুরস্কার যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তারা আল্লাপা আকবুল আলমিনের পক্ষ থেকে এই সকল পুরস্কারগুলো তারা লাভ করবে নবী অকরম সাল আলি আসলামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমলটা আমি করলে জান্নাতে যেতে পারব যে আমল আমাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে নবী আকরম সাল আলী আসাল্লাম সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন তা আবুদুল্লাহ ওলা তুসরিক বিহি সৈয়া পতুকি মুসালাত পতুতি জাকাত ওয় তসিলু জারেদ আল্লাহাক রব্বুল্লা আলমীর উপর ইমান আনবে সালাদ কায়ম করবে জাকাত আদায় করবে এবং তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে এই কথাগুলো বলে নবী আকরম সাল আলি আসাল্লাম এই লোকের তার যে প্রশ্ন ছিল তার যে চাহিদা ছিল সেটা পূরণ করলেন অর্থাৎ এই আমলগুলো যদি কেউ করে তাহলে সে জাননাতে যেতে পারবে এবং এই আমলগুলো তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে মুক্তি দিবে এই শিক্ষা নিয়ে লোকটা চলে গেল ফালাম্মা আকবর লোকটি যখন নবীজির কাছ থেকে উত্তর নিয়ে বিদায় গ্রহণ করলো এই শিক্ষা নিয়ে এসে যখন চলে গেল নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইনতামা সাকিমা উমিরাবিহি দাখাল জান্না তাকে যা বলা হয়েছে সে যদি এটা পূর্ণ করে তাহলে তার জন্য জানতে যাওয়ার নিশ্চয়তা হল আল্লাহ নবী বললেন সে জান্নাতে চলে যাবে সেই মুসলিমের ইমান অধ্যায়ে বর্ণিত হাজর আবাইবানসারি রাজি আল্লাহ তাহাদ খানা আমাদের কি স্পষ্ট নির্দেশনা করছে জান্নাতে যাওয়ার জন্য বেহেসতে যাওয়ার জন্য পরকালীন মুক্তির জন্য। যেমনিভাবে সালাদ তথা নামাজের প্রয়োজন জাকাত আদায় করা সহ ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার প্রয়োজনীয়তা রয়েছে ইবাদতবন্দি করার যেমন প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তদরূপ সেই গুরুত্বের সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করারও প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আত্মীয়তাকে রক্ষা করলে পরকালীন অনেক প্রাপ্তি রয়েছে শুধু পরকালীনই নয় বরং আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার পিছনে মানুষের জন্যে ইহোকার প্রাপ্তি রয়েছে হজরতে আনা সিবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত একম সাহিদ করেন রাহিমা বুখারি এবং মুসলিমে বর্ণিত হদিস আল্লাহনবী ইরশাদ করছেন যে ব্যক্তি চায় তার রিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে সুবাহল্লাহ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার প্রেক্ষিতে মহানবী ইসাল্ল আলিহিসাল্লাম মানুষের জন্যে এত বড় সুসংবাদ ঘোষণা করলেন রিজিকে বরকত চাই রিজিক বৃদ্ধি হওয়া এটা আজকে আমাদের প্রত্যাশা আমরা প্রত্যেকেই রিজিকের পিছনে হন্য হয়ে ছুটছি কিন্তু ইসলামের যে তাত্ত্বিক দিকটা সেটাকে কিন্তু আমরা ভুলে আমরা মনের অজান্তেই বস্তুবাদী সভ্যতার পিছনে আমরা ছুটছি আমরা শুধুমাত্র বস্তুতান্ত্রিক চিন্তার দ্বারা তাড়িত হচ্ছি আধ্যাত্মিক চিন্তা আজকে আমাদের মধ্যে কতটা কাজ করছে না সুপ্রিয় দর্শক শ্রোতমণ্ডলী এখন আমরা ছোট্ট একটি বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের অবশিষ্ট আলোচনা সম্পন্ন করব বিরতির সময় আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारितीवने रंग कत कार्यक्री भावे मोम बंदा निजेटी इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে সেই তো একজন আদর্শ মুসলিম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 आदर्श मुसलिम करणीयन सोमवार मंगलवार रे नुन सम्प्रचार सकाल आठ टेलेश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 শ্রোতামী বিরতির আগে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রেক্ষিতে সাল্ল আলিহ্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনেছিলাম অর্থাৎ আত্মীয়তাকে রক্ষা করলে পরকালীন অনেক প্রাপ্তি রয়েছে শুধু পরকালীনই নয় বরং আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার পিছনে মানুষের জন্যে ইহকালীনও প্রাপ্তি রয়েছে হজরতে আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত এক শাহী হাদিসের মধ্যে নবী অকরম সাল আলহি ওসাল্লাম ইরসাদ করেন মঙ্গুব ওয়ুন সালাহ আসরিহি ফলিয়াসুল রাহিমা বুখারি এবং মুসলিমে বর্ণিত হাদিস আল্লাহনবী রসাদ করছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে সুবাহ আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার প্রেক্ষিতে মহানবী সাল আলিহি ওসাল্লাম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 বস্তুতান্ত্রিক চিন্তার দ্বারা তাড়িত হচ্ছি আধ্যাত্মিক চিন্তা আজকে আমাদের মধ্যে ততটা কাজ করছে না আমরা মুসলিম কিন্তু আসলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যেটা ইসলামের মূল বুনিয়াদ ইমানের মূল ভিত্তি সেই পয়েন্টটা এবং সেই জায়গাটাই কিন্তু আমরা খুব একটা আসছি না রিজিকের সন্ধানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা ছুটতে সম্মত কিন্তু নবী আক্রম সাল্লিম বলছেন মনসার্লাহি তুমি তাহলে আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখো আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো ইউন ফি আসারিহি তুমি তোমার হায়াত দীর্ঘায়িত হোক এটা চাও আমরা হায়াত দীর্ঘায়িত হওয়ার জন্য যদি আমাদের সাধ্যে কোনো কিছু খোলাতো পৃথিবীতে এমন কোন তৎপরতা নাই যদি সেটা আমাদের পক্ষে সম্ভব হতো যে তৎপরতা আমরা অবলম্বন না করতাম কিন্তু নবী সর্বারে কায়নাত মানবতার মুক্তির মহাদুত মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিসাল্লাম আমাদের জন্য যে চমৎকার নির্দেশনা দিলেন তোমার হায়াত বৃদ্ধি পাবে হায়াত বৃদ্ধি পাওয়ার ব্যাখ্যা হলো এই তোমার হায়াতে বরকত হবে তুমি তোমার স্বল্প সময় দিয়ে তুমি সেই লক্ষ্য অর্জন করতে পারবে দীর্ঘ সময়ে দিয়ে যেটা সম্ভব ছিল না বিভিন্ন জীবনের লক্ষ্য সাফল্যমণ্ডিত করতে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এতটাই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার একদিকে যেমনি ভাবে বন্ধন রক্ষা করার পিছনে ইহকালীন এবং পরকালীন উভয় অর্জন রয়েছে দুনিয়াতে रिजिकर समृद्धि दुनियाते थे, हायर दीर्घायु एवं परकाले जहां नाम मुक्ति जान्न लाभर मत एत बड़ बड़ो, बड़ो प्राप्त निश्चयता जेमनी आत्मीयतार बंधन रक्षा करार पेनेल्लाबित ठिक तद्रूप जदि आत्मीयतार बंधन के रक्षा ना करा আত্মীয়তার বন্ধনকে যদি ছিন্ন করা হয় তার জন্য রয়েছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে অনেক বড় ওয়াইদ এবং মানুষের জন্য অনেক বড় হুমকি রয়েছে সবচেয়ে গুরুতর যে হুমকি সবচেয়ে গুরুতর যে যে ঘোষণা আল্লাহ আল্লাহাকব্বর আলমিনের পক্ষ থেকে এবং আল্লাহর রসুল পক্ষ থেকে সেটা হলো এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে স্বয়ং তার সৃষ্টিকর্তা মহান রাব্বুল্লাহ আলমিনের সম্পর্কই ছিন্ন হয়ে যাবে হজরতে আবু হুরার রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত বুখারি এবং মুসলিমের হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যখন সৃষ্টি জগতের সকল কিছু সৃষ্টি করলেন এবং এই সকল সৃষ্টি যখন সম্পন্ন হল কামতের রাহিম হাজা মকামুলা বিকা। তখন আত্মীয়তার বন্ধন এই সম্পর্কটাকে আল্লাপাক আক রাবুল্লা আলমীন একটা প্রতীকী রূপ দিলেন সেই প্রতীকী রূপের আত্মীয়তার বন্ধন দাড়ি আল্লাহ দাঁড়িয়ে আল্লাপাকবুল্লাহ আলমিনের কাছে সে আর্জি করল আরজি জানালো হে আল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে পানাহ চাওয়ার জন্য আমি তোমার দরবারে আর্জি পেশ করছি আল্লাহাকবুল্লাহ আলমিন বললেন যে হ্যাঁ ফালনাম তোমার এই আর্জি তোমারে আবদার মঞ্জুর হয়ে গেল আমা তারজাইনা জীনা আন আসিলা মান ওসাল আকি ও আক্তা আমান কাতা আকি হে আত্মীয়তার বন্ধন তুমি কি এতে সন্তুষ্ট যে আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা রব্বুর আলবিন আমার ওই বান্দার সঙ্গে সম্পর্ক রাখব যে বান্দা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আর যা সম্পর্ককে সম্পর্কে ছিন্ন করবে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হয়ে আমার সেই সৃষ্টিজীবের সঙ্গে সে মাহ লোকের সঙ্গে সে মানুষের সঙ্গে আমি আমার সম্পর্ক ছিন্ন করে দিব আল্লাহ আকবর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রেক্ষিতে আল্লাহ আল্লাপাক রব্ব আলমিনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা হওয়ার নিশ্চয়তা অপর অপরদিকে আল্লাপাক রব্ব আলমিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রেক্ষিতে আল্লাপাক রব্বাহ আলমিনের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার স্পষ্ট ঘোষণা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে মানুষের জন্যে তার জীবন দুর্বিশহ হওয়া ছাড়া কোনো উপায় নেই তার সব আল্লাহর সঙ্গে যা সম্পর্ক ছিন্ন হয়ে গেল প্রকৃত অর্থে সে একজন সর্বহারা সে সব হারিয়ে ফেলল তার কোনো আশ্রয়স্থল নেই চূড়ান্ত আশ্রয় থেকে সে সম্পর্কচ্যুত হয়ে সে একজন সর্বহারায় পরিণত হল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ঠিক তেমনি ভাবে आत्मयार सम्पर्क छिन्न करार प्रेक्षा आल्लाबी आओं आल्लापाक रबीन जी अपराधर कारण परकालीन शस्तर पशापी दुनिया कठिन शस्तर व्यवस्था रेखे सेपराधर मध्य सब चे गुतर अपराध हल अलबी वकतीय राहिम अन्ना जुलूम करा आत्मयतार सम्पर्क छिन्न करा আবু বকরার রাজি আল্লাহ থেকে তির মিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা এটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী পরকালীন শাস্তির মজুদ থাকার পাশাপাশি দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আজাবের শিকার হওয়ার জন্য সবচেয়ে বড় একটি কারণ যে কারণে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং দুনিয়াতে এসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে ঠিক তেমনি ভাবে কোরআন পাকের ইঙ্গিতে বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করা হয় এটা পৃথিবীতে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর বলে আল্লাহর কোরআন আখ্যায়িত করেছে কোরআন এ পাকের সুরা মুহাম্মাদের ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্রাহমিন বলেছেন ফাহ আসই তুম ইং তাবলাই তুমি যদি তোমরা আল্লাহ নির্দেশনাকে লঙ্ঘন করো তাহলে একদিকে যেমনি ভাবে পৃথিবীতে তোমাদের দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি পাবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে অর্থাৎ কোরআনে পাকের এই আয়াত পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা দুটি বিষয়কে সমান্তরালে এনে দিল পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যেই কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় সে কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ারই নামান্তর পুরাণে পাকের এই আয়াত সুরা মুহাম্মাদের বাইশ নম্বর এই আয়াত এটা পৃথিবীতে মানুষের সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টির অন্যতম কারণ হিসেবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়াকে আখ্যায়িত করেছে কাজে আসুন আমরা সকলেই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে সচেষ্ট হই আত্মীয়তার বন্ধন রক্ষার জন্যে আমরা সকলে উদ্যোগী হই আল্লাহ পাক রবুল আলমীন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ইহকালীন এবং পরকালীন সাফল্য অর্জন করবার আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার তহসিক দান করেন ও আখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবীন্ন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি जकत बोट आठ चल रोड बार्मिंग एक, एक तीन दु तीन शून्य मानवतार समाधान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 और कि आमिने दायित्व जाना जन्म आकी दा प्रति रविवार और शुक्रवार रत आठ टन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे टी बांगल्